সোরা না পড়লে কোন নামাজনা আল্লাহ ব্যাংকে গেছে টাকা তুলবো এক কোটি টাকা কত টাকা এক কোটি টাকা তুলবো ব্যাংকে গিয়ে চেক লিখতেছে আমার এক লক্ষ টাকা কি এক কোটি টাকার তুলনায় আমার এক লক্ষ টাকা তো কিছুই না উনি ওনার চাকের মধ্যে লিখছে এক লক্ষ টাকা কিছুই না কোনদিন দেখি নেই না ওই ব্যাংকের ম্যানেজার সাহেব ডাকে ভাই এটা কি লিখছেন এক লক্ষ টাকা কিছুই না বলে ম্যানেজার সাহেব ব্যাংকে আসার পরে দেখলাম একজন এক কোটি টাকা তুলতেছে তিনি লিখছে এক কোটি টাকা মাত্র এক কোটি টাকা যদি মাত্র হয় আমার এক লক্ষ টাকা তো কিছুই না আমার আপনার আমল হইল কিছুই না আমার আপনার আমল কিছুই না ওই রকম মহাসাগরের আমল ও বিষাক্ত বানায় ফেলা সমস্ত আমল বরবাদ করে দেয় কারণে রাবুল আল্লাহর আজকে যারা এরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত দিন সম্পর্কে জ্ঞান আছে এই জন্যই আসার সুযোগ হয়েছে না হয় আসার সুযোগ হয়তো না তাহলে কোন জায়গায় সোহান কোন জায়গায় আলহামদুলিল্লাহ বুঝতে হবে তো বলতেও হবে একজন আসে কয় হুজুর আপনার বউ মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে কয় আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লা কয় হুজুর আপনি বললেন কেন কয় এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম বললে আমার সুবিধা হয় কারণ এতদিন অপেক্ষা ছিলাম মারা গেলে নতুন বিয়ে করা যাবো কারণ জীবিত থাকলে তো নতুন বিয়ে করা যাচ্ছে না তাহলে কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় আল্লাহ করছেন আল্লাহর সমস্ত এবাদল সৃজনশীল এবাদত মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন পিছনে দশ কাতার বিশ কাতার পঞ্চাশ কাতার মুসল্লি দাঁড়াইছে ইমাম সাহেব ইমাম সাহেবের পিছনে মুসল্লি আছে কি নাই ইমাম সাহেব বুঝবো কেমনে কি বলুন ইমাম সাহেবের রাখি যদি মুসল্লিরা চলে যায় ইমাম সাহেব তো বুঝার উপায় আল্লাহ রব আলিন নামাজের ভিতরে সৃজনশীল মুসল্লির আল্লাহ কথা বলার পারমিশন দিচ্ছেন খালি ইমাম কোরআনতালাবাদ করবো আপনি পিছনে চুপ করে ঘুমাইবেন আর বাজারের হিসাব করবেন আমিন ইমাম কোন না কোন বাইব এ শুনেন। ইমাম সাহেব রুকুর মধ্যে হবে। ইমাম যা পড়ে আপনিও তা পড়েন কিন্তু পরশ জিনিসটা ইমাম পড়লে আপনি ভরা লাগবে না কত সুন্দর কথা যদি কিছুই পড়া না লাগে তো আপনি রুকুতে পড়বেন কেন যেখানে ফরজের দায়িত্ব আপনার ইমাম সাহেব পালন করে ফেলছে তো ওগুলো তো কিছুই না কি বলেন সাহেব আপনার ফরজ দায়িত্ব নিয়ে নিছে আপনার সুরাল নিয়ে নিছে তো রুকু তো কিছু কথা না যেখানে ইমাম সাহেব ফরজের দায়িত্ব নিতে পারছে সুন্নত বলে দায়িত্ব তো তার জন্য কিছুই না কি বলেন এই জন্য সব সৃজনশীল আল্লাহর পদ্ধতিটাই সৃজনশীল হান আল্লাহ এর না মাঝে মাঝে সোহান আল্লাহ কইবেন আলহামদুলিল্লাহ কইবেন